রমাদান উপলক্ষে উইন্ডসের বিশেষ লেকচার সিরিজ ধুলিমরিন উপহার রমাদান এই অডিও সিরিজটি শাইখ আহমেদ মুসজিবুল হাফিজহুল্লার বিখ্যাত লেকচার সিরিজ অফ রমাদানের অনুকরণে নির্মাণ করা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাত আলা আলা ইলা রসুল্লাহিআম্মাদ শুরু হোক প্রতিযোগিতা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 যেমন রসুল্লা সাল্লু আলয়াল্লাম প্রথমে দুই রাকাত সালাত আদায় করে নিতেন এই আমলগুলো আমাদের ইবাদতগুলো সুন্দর ও উদ্যমী করে তোলে মৃত্যুর স্মরণ অলসতাকে ঝেড়ে ফেলে ঘুম তাড়িয়ে দেয় এবং ইবাদতের রাস্তা প্রশস্ত করে সালাদ জীবনে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা অলসতাকে কাটিয়ে তোলে সালাবদের ইবাদত সম্পর্কে যদি আমরা জানি তাহলে দেখব তাদের ঘটনাগুলো আমাদেরকে উদ্যমী করে তুলছে আমাদের ইবাদতকে সুন্দর করে তুলছে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 আবু মুসাআল আসারি রাজিয়াল্লাহ আনহু ছিলেন রাসুল্লাহ সাল সাল্লামের একজন সাহাবি তিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন ইয়েমেনে প্রথম দুই ইসলাম গ্রহণকারীদের একজন ইয়েমেন এবং তার আশেপাশের স্থানের যত মুসলিম আছে তাদের প্রত্যেকের সবাবের ভাগিদার হচ্ছেন আবু মুসা আশারি ও মোয়াজ ইবেন জাবাল রাজি আল্লাহ আনহুমা তিনি ছিলেন দায়ে এটি তার একটি পরিচয় যা আমরা সকলেই জানি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 তারা সর্বদাই জোরে ছুটতেন আবু মুসলিম আল খাওয়ালানি ছিলেন তাবেইনদের মধ্যে একজন সাহাবিদের পরের প্রজন্ম রসুল্লাহ সাল্লু আলয়কে দেখার জন্য তিনি খুবই আকল ছিলেন যখন তিনি ইয়েমেন থেকে মদিনার দিকে গেলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখার জন্য রসুল্লাম তার আগেই ইন্তেকাল করেন অল্পের জন্য তিনি সাহাবি হতে পানলেন না সাহাবি হতে না পারার দুঃখে তিনি সাহাবিদের বলে ওঠেন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 ওকবা এ নাফি বলেন আমি একদিন ফাতিমার কাছে গেলাম জিজ্ঞেস করলাম আপনার স্বামী ওমর বিন আব্দুল আজিজ কেমন ইবাদত করতেন একথা থেকে আমরা বুঝতে পারি তাবি ইনরা শেখার জন্য একে অপরের কাছে যেতেন তাদের ইবাদতের ব্যাপারে খোঁজ নিতেন আমরাও এই কাজটি করব সালাবদের থেকে শিখবো এটাই আমাদের আলোচ্য বিষয় যাই হোক ওকবা ফাতিমার কাছে গিয়েছিলেন ওমর বিন আবদুল আজিজ সম্পর্কে জানতে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 কারণ তার চোখে থাকতো পানি তার হৃদয় ছিল ব্যথিত আর তার গলার সর থাকত নিচু তার মা তাকে দেখে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে তুমি সারা রাত কাঁদ থামো না তুমি কি কাউকে খুন করেছ তিনি বললেন আমি জানি আমার কি হয়েছে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 আমি যদি তোমাদেরকে বলি হাম্মাদ এবং সালামাহকে আমি কখনো হাসতে দেখিনি তাহলে কি তোমরা বিশ্বাস করবে তিনি সারাদিন শিক্ষকতা করতেন তিনি ছিলেন একজন আলীম হয় তিনি ছাত্রদের পড়াতেন কোরআন পাঠ করতেন জিকির করতেন অথবা তিনি সলাত আদায় করতেন এভাবেই তার সমস্ত দিন অতিবাহিত হতো হাম্মাদ এবং সালামাহ বলেন আমি কখনও সোলাইমান আত্মাইমিকে আল্লাহর অবাধ্যতা করতে দেখিনি আমরা দেখেছি সালাত আদায় করছেন মসজিদ থেকে বের হচ্ছেন জানাজায় যাচ্ছেন বা জানাজা থেকে ফেরত আসছেন ছাত্রদের পড়াচ্ছেন বা নিজে পড়াশোনা করছেন আমরা বলতাম এই মানুষটি কোনো গুণাহ করতে পারে না তিনি কি আসলেই গুনাহমুক্ত ছিলেন কি না আমরা জানি না আমরা শেয়াদের মতো বিশ্বাসে বিশ্বাসী নই তার আশেপাশের মানুষরা বাহ্যিকভাবে যা দেখতেন সেটার ভিত্তিতেই বলতেন এই ব্যক্তি কোনো গুনাহ করতে পারে না গুনাহ করতে চাইলে তার সময় নেই তার সম্পূর্ণ জীবন ছিল আল্লাহর ইবাদতকে ঘিরে वाकि ए बम सत्तर बचर बेचे छे कम पिछने तकबीर अल इहराम बद जाए षाट बचर जब तर कखई सला प्रथम रखा बद जाए छबाद वो सल अल सदीना मुहम्मद वलहाोज मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट raindropsmedia.org অথবা or to our Facebook page www.facebook.com slash raindropsmedia অথবা to our YouTube channel www.youtube.com slash raindropsmedia.org 2015